كلما هاجت بنا الذكرى ولو عن وحنينا خندقا عشنا به طروا سنيننا واسنيننا ذكريات كلما مرت تبكينا العيون وتدور الدمع اشواقا وحبا ما بقينا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 مدنوت ميمما شطرك نحوي مستبينا فتذكرت الهدى والعز والحمد بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن ولاه أيها الإخوة المسلمون في كل مكان السلام عليكم ورحمة الله وبركاته وبعد وبعد فهذه هي الحلقة الخامسة من حلقات أيام مع الإمام نتذكر فيها بعض الذكريات الطيبات التي مرت به في مصاحبة للإمام المجدد المجاهد الشيخ أسامة بن نادر رحمه الله رحمة واسعة وألحقنا به على خير بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد বিশ্বের সর্বত্র অবস্থানরত মুসলিম ভাইয়েরা আসসালাম আলিকুম রহমতুল্লাহ ওবরাক এটি ইমামের সাথে অতিবাহিত দিনগুলোর এই পর্বে আমি ইমামুল জিহাদ মু শেখ ওসামের সাথে অতিবাহিত কিছু উত্তম স্মৃতিচারণ করব। আল্লাহ তালা তার উপর রহমতের বাড়ি ধারা বর্ষণ করুন এবং আমাদেরকেও তার সাথে উত্তমভাবে মিলিত হওয়ার তাহফিক দান করুন গত পর্বের শুরুতে তোরাপরার স্মৃতি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এই পর্ব আমরা বন্ধু ও শত্রুদের আলোচনা দিয়েই শুরু করব তাই প্রথমেই আমাদের বন্ধু মিত্র ও সাহায্যকারী ইউনুস খালিস রহমউল্লাহের কথা উল্লেখ করেছিলাম স্মরণ করেছিলাম শহীদ কমান্ডার মরাল্লিম আউ্বলগুল রহমাউল্লাহের কথাও আরও শরণ করেছিলাম কারি আবদুল আব্বাল কথা একটি বিষয় স্পষ্ট করতে চাই তা হলো আমি শহীদদের নিয়ে আলোচনা করব আর জীবিতদের নিরাপত্তার ব্যাপারে আমার আশঙ্কার কারণে তাদের আলোচনা আপাতত করছি না যেহেতু এখনও যুদ্ধের তীব্রতা কমেনি এবং শত্রুরাও তথ্য সংগ্রহের জন্য অধীর অপেক্ষায় বসে আছে অথচ এই জীবিত মুজাহিদ ভাইদের কাছে আমরা চির রে আমাদের প্রতি তাদের অনেক অবদান রয়েছে যা কখনো ভোলা সম্ভব নয় আমরা যেন তাদের উপকার ও অবদানের প্রতিদান স্বরূপ তাদের জন্য কিছু করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা যদি তাদের সেই প্রতিদান পৌঁছে দিতে ব্যর্থ হই তাহলে আল্লাহ তাহলে যেন আমাদের পক্ষ থেকে তা পৌঁছে দেন তাদের প্রতি রয়েছে আমাদের পক্ষ থেকে পরিপূর্ণ মূল্যায়ন অগাধ ভালোবাসা যথাযথ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ইনশাআল্লা অচিরে এমন দিন আসবে যেদিন আমরা তাদের স্মৃতিচারণ করতে পারব তাদের শ্রেষ্ঠত্ব ও সকল জিহাদি সংগঠন এবং মুজাহিদের প্রতি তাদের অবদানগুলো বর্ণনা করতে পারব এ পর্ব রেকর্ডের পূর্বে আমি এক ভাইয়ের সাথে তোরপরার অবরোধ নিয়ে আলোচনা করছিলাম তখন তিনি আমাকে সিরিয়ার হিমসে আমাদের মুসলিম জনগণের উপর অবরোধের কথা স্মরণ করিয়ে দিলেন কিভাবে জাতিসংঘ তাদেরকে ধোঁকা দিয়েছিল সেই আলোচনা করলেন এই দূষিত দুষ্কর্ম সংগঠনটিকে নিয়ন্ত্রণ করে দুনিয়ার শ্রেষ্ঠ পাঁচ অপরাধী এদের লক্ষ্য হল বিশ্ববাসীকে ধোঁকা দেওয়া এবং এই মিথ্যা কথাটি বোঝানো যে এখানে প্রত্যেক মানুষের অধিকার ও স্বার্থ রয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে কেবল এই পাঁচ অপরাধীর অধিকার রয়েছে এরা ঘোষণা দেয় এবং দাবি করে যে আমরা প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করি কিন্তু আসলে এরা ধোঁকা দিচ্ছে যা আমি ইতিপূর্বে আমার ফরসায়ানু তহাতি নাবি নামক কিতাবের দ্বিতীয় সংস্করণে উল্লেখ করেছি আমি সেখানে বলেছিলাম এই দুষ্কর্মরা বলে যে ধর্ম ও জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান কারোর কোনো পার্থক্য নেই আর বাস্তবতা হচ্ছে এ কথার মধ্য দিয়ে তারা দুটি প্রধান বিভাজনকে গোপন করে আর এই দুটি বিভাজনের মাধ্যমে তারা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে থাকে প্রথমটি হচ্ছে দেশ বা জাতীয়তা ভিত্তিক বিভাজন এই পদ্ধতি অনুসরণ করে তারা কেবল একটি জাতির মাঝেই বিভেদ সৃষ্টি করে যেখানে আমরা সবাই এক জাতি একই উম্মা সেখানে তারা এটা মিশরীয় এটা ভারতীয় এটা পাকিস্তানি বলে বিভাজন করে আর এর উদ্দেশ্য হচ্ছে উম্মাতে মুসলিমাকে পঞ্চাশটিরও বেশি রাষ্ট্রে ভাগ করা অথচ একটা সময় আমরা ছিলাম একটিমাত্র রাষ্ট্রের অধীনে দ্বিতীয়টি হচ্ছে ক্ষমতাভিত্তিক বৈষম্য একথা তারা কখনোই বলে না তারা কথা বলে গণতন্ত্রের সাম্য ও নিরপেক্ষতার তাদের এই সবগুলোই নকল ও ভেজাল মিশ্রিত কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে এই শক্তি ও ক্ষমতার মাধ্যমে তার মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে থাকে এভাবেই এই পাঁচটি শক্তি সারা পৃথিবীকে শাসন করছে এবং অবশিষ্ট দ্বিতীয় শ্রেণীর মানুষদের ওপর দাপট দেখাচ্ছে নোংরে সংস্থাটি আমাদের হিমসের জনগণকে ধোঁকা দিয়েছে এবং অবরোধ থেকে বের করে এনে তাদেরকে বর্বর বাসার আল জেলে প্রেরণ করেছে তোরাবরোতে আমাদেরকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদেরকে বলা হয়েছিল অস্বীকার করে বলেছিলাম হয়তো আমরা নিজেরা জীবিত বের হব নয়তো মৃত্যু পর্যন্ত লড়াই করে যাব যাই হোক পুনরায় তোরা আলোচনার দিকে ফিরে যাচ্ছি আজ এমন একজন শহীদ বীর মুজাহিদের আলোচনা করব যিনি তোরা বড়াই, আমাদেরকে সর্বোচ্চ সাহায্য করেছিলেন তিনি হলেন বীর সহিদ মৌলভী নূর মহম্মদ রহমাহুল্ল তিনি ছিলেন ইসলামের একজন সিংহ পুরুষ তিনি অনেক প্রতিকূল ও কঠিন সময়ে আমাদেরকে তার সর্বোচ্চ সহায়তা করেছেন মৌলভী নূর মহম্মদ রহমাউল্লাহ ছিলেন একজন আলেম মুজাহিদ ও পূর্ণ যুবক। জালালাবাদের ওয়াজির কবিলার অন্তর্ভুক্ত ছিলেন তিনি তালেবান প্রশাসনের একজন কর্মকর্তা ছিলেন তিনি যে পত্রিতে দায়িত্বরত ছিলেন সেটিকে বলা হতো হত ওয়ালিস আমরা যাকে সিটি মেয়র বা কাউন্সিলর বলে থাকি অতপর যখন আফগানিস্তানে ক্রেসিডারদের আক্রমণ শুরু হয় তখন তিনি মুজাহিদিনদের সাথে যোগদান করেন আমরা যখন তোরাপরে আসলাম তখন এই মহান লোকটি একদল মুজাহিদ নিয়ে আমাদের সাথে এসে মিলিত হন এবং পাহাড়ে ওঠেন অতপর আমাদের সাথে দেখা করেন এবং শেখ ওসামা রহম উল্লাহের সাথে সাক্ষাৎ করে বলেন আমি আপনার আদেশের আজ্ঞাবাহ আপনার যা ইচ্ছা আমার কাছে বলুন আমি যথাসাধ্য সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনার কথা পালন করব এই মানুষটি হয়ে যান। তিনিও তার ভাই পাকিস্তানের পেশার নিহত হন আমার সন্দেহ হচ্ছে আমেরিকার মুনাফিক দালাল রাই তাকে শহীদ করেছে আল্লাহ তালা তাদের উভয়ের ওপর অশেষ রহমত নাজিল করুন মুরবী নুর মাহমুদ রহমাহুল্লা আমাদের সাথে পাহাড়ি আরোহণ করেছেন এবং আমাদেরকে সব ধরনের সাহায্য করেছিলেন আমার মনে পড়ে মৌরবী নূর মোহাম্মদ এবং আরও কয়েকজন আনসার ভাই শেখ হোসাম রহেমুল্লাহের কাছে এই অঙ্গীকার করেছিলেন যে তাদের এই বন্ধন অবশ্যই দুনিয়া আখেরাত উভয় জাহানেই থাকবে আর আমি মহান রব্বুর আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি কারণ তিনি আমাকে সেই মজলিসে উপস্থিত রেখে সম্মানিত করেছেন আমিও তাদের হাতের সাথে আমার হাত বাড়িয়ে দিয়ে শেখের সাথে অঙ্গীকার করেছিলাম এবং আল্লাহর কাছে কবুলিয়তের প্রার্থনা করেছিলাম একটি মজার কথা মনে পড়ছে মৌলবী নুর মাহমুদ রহমেউল্লাহ সে সময় আমাকে জিজ্ঞেস করেছিলেন আয়মানা জাহিরি কোথায় শুনেছিলাম তিনি নিহত হয়েছেন আমি হেসে উঠে বললাম না তিনি জীবিত আছেন এবং সুস্থ আছেন আমার মনে পড়ছে তাকে বলেছিলাম মৌলবী সাহেব আমরা এই মুহূর্তে সঈদ উ হুসাইন বিন আলী রদিয়াল্লাহ রানহুমার মতো শত্রু দ্বারা পরিবেষ্টিত তিনি বলেছিলেন হাঁ সত্যি আমাদের অবস্থা এখন হুসাইন বিন আলীর মতোই তিনি আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছিলেন সবচেয়ে বড় যে সাহায্যটি করেছিলেন তা হল তিনি জালাবাদের সাথে এমনকি একজন গোত্রপ্রধানকেও আমাদের কাছে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তারপর যখন মুনাফিকদের সরকার আসলো তখনও একই পদে তিনি বহাল ছিলেন এটা যুদ্ধের অন্যতম একটি আশ্চর্যজনক দিক অর্থাৎ যুদ্ধের সময় আপনি প্রকৃত বন্ধু যেমন পাবেন তেমনি প্রকৃত শত্রু এবং মাঝামাঝি অবস্থানকারী একদলকেও পাবেন তো আফগানিস্তানে যখন আমেরিকানরা আসলো তখন এই লোকটিও মুনাফিক সরকারের ডেপুটি হিসেবে যোগ দেয় কিন্তু তার মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা দুটি দিকে বিভক্ত হয়ে যায় একদিকে ছিল ক্ষমতা যা সে ছাড়তে চায়নি আর অপর দিকে মুজাহিদিনদের জন্য তার ভালোবাসা লোকটি পাহাড় আমাদের কাছে উঠে আসে তার অন্তরের মানসিক অস্থিরতা যেহারাই যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল শেখ ওসেমা রহম তাকে লক্ষ্য করে বললেন আমরা আপনার ভাই সকলেই মুজাহিদ মুহাজির গোরাবা এবং মুস্তাফির আমরা আপনাদের আরবি ভাই যার আপনাদের সাথে জিহাদে শরিক হয়েছিল আপনাদের কাছ থেকে কিছুই চাই না আমরা যুদ্ধ হচ্ছে আমাদের এবং আমেরিকানদের মাঝে তাহলে আপনারা কেন এখানে হস্তক্ষেপ করবেন শেখের কথা শুনে লোকটি অত্যন্ত প্রভাবিত হয়ে বলল না না আমি প্রতিজ্ঞা করতে যে আমার দিক থেকে আপনার কোনো ক্ষতি হবে না শেখ বললেন আমরা আপনার সাহায্য চাই সে বলল আমি আপনাকে সহায়তা করব, এবং রসদ সরবরাহ করব। অতপর তোরা বরার অবরোধের সময় এই লোকটি অংশ অংশগ্রহণ করেছিল এবং একটি সেকশনের সেকশন ইনচার্জ ছিল অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আফগানের জনগণ সৃষ্টিগতভাবেই ক্রুসিটারদেরকে ঘৃণা করে এবং এই বলে গর্ব করে যে আমরাই তো সেই জাতি যারা ইংরেজদেরকে বিতাড়িত করেছি এবং আমাদের দেশে বসতি স্থাপন করতে দেয়নি কি তারা কাউকে গালি দিলে ইংরেজ বলে গালি দিত কি। কখনো তারা আমেরিকানদেরকে বাহ্যিকভাবে কোনো সহায়তা করলেও অন্তর থেকে অভিশাপ দিত তো এই লোকটি শেখ হোসেন আমি আপনার সাথে অঙ্গীকার করছি যে আমার পক্ষ থেকে কোনো হবে না সাইখ তাকে বললেন আমরা আপনার কাছে কিছু গোলা বারুদ এবং যুদ্ধ সরঞ্জাম প্রত্যাশা করছি সে বলল হাঁ আমি আপনার প্রয়োজন পূরণ করব। তাই সেগুলো ক্রয় করার জন্য শেখ তাকে কিছু টাকা দিয়েছিলেন সে বলল ইন্শা আমি আপনার জন্য তা নিয়ে আসব শেখ তাকে আরও বললেন আমি আপনার কাছে আরও একটি সাহায্য চাই লোকটি বলল কি সেটা তিনি বললেন আপনি আপনার এলাকার আলেমদেরকে জুমার খুদ্ সাধারণ জনগণকে আমেরিকার বিরুদ্ধে জিহাদের প্রতি অনুপ্রাণিত করতে অনুরোধ করবেন এবং তারা তাদেরকে যেন একথা স্পষ্ট করে দেয় যে এই আমেরিকানরা আফগান দখল করতে এসেছে এবং তাদের বিরুদ্ধে জিহাদ ওয়াজিব হয়ে গেছে লোকটি প্রতিজ্ঞা করেছিল কিন্তু আমার জানা নেই সে তার প্রতিজ্ঞা পূর্ণ করেছিল কিনা এই লোকটির সাথে আমাদের একটি বিষয়কর ঘটনা রয়েছে অবরোধকালে সে একটি সেক্টর পরিচালনার দায়িত্বে ছিল এদিকে একজন ভাই শেখ হিসেবে কাজ ছিলেন এই ভাইটির কথা পূর্বেও বলেছি যে তিনি যুদ্ধের সময় সামরিক বিভাগের দায়িত্ব নিয়ে যেতে ভাই অন্য একজন আনসার ভাইকে সাথে নিয়ে শেখকে না জানিয়েই ওই লোকটির গ্রামের ওপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছিল আমরা যে পর্বশ্রেণীতে ছিলাম তার গ্রামটি সেগুলোর পাশেই ছিল তাই সে আনসার ভাইদের একটি দল নিয়ে নিচে নেমে যায় এবং মোটার সেলের মাধ্যমে গ্রামের ওপর কয়েকটি আক্রমণ করে আক্রমণ করে তারা ফিরে আসে অতপর সেই লোকটি শেখকে বলে বার্তা পাঠায় যা আমি আপনাকে বলেছিলাম যে আমার পক্ষ থেকে কিছুতেই আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আমাদের ওপর আক্রমণ করা হলো কেন আল্লাহর অশেষ অনুগ্রহে সে শ্যালগুলো কারো গায়ে লাগেনি তাই শেখ ওসামা রহমাহুল্লাহ সে ভাইকে তলব করলেন যিনি ছিলেন মুজাহিদিনদের প্রথম স্যারির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শেখ তাকে বললেন ভাই এ তুমি কি করলে সে বলল যারা আমাদেরকে অবরোধ করে রেখেছে আমি চেয়েছিলাম তাদেরকে ধ্বংস করে দিতে শেখ বললেন তুমি কি এ বিষয়ে আমাদের কাউকে অথবা তোমার কমান্ডারকে জানিয়েছিলে সে বলল জিনা এটা আমি নিজে নিজেই করেছি তিনি বললেন ভাই আল্লাহকে ভয় করো আমরা খুবই জটিল একটা অবস্থার সম্মুখীন তুমি যদি নিজে নিজেই এভাবে কাজ করা শুরু করে দাও তাহলে যুদ্ধের ভারসাম্য আমাদের বিপরীতে চলে যেতে পারে যারা আমাদের অবরোধ করছে তাদের মধ্যে আমরা সর্বদিক দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছি তাই এমন কাজের পুনরাবৃত্তি করবে না এটা ছিল আমাদের প্রতি মৌলভী নূরমাহের মধ্যে ছিলেন তিনি যুদ্ধে অনেক বড় বড় সাফল্য অর্জন করেছিলেন আজ প্রথমবার আমি তার অবদানের কথা আলোচনা করছি আমেরিকানরা এটা জানত কিনা আমার জানা নেই তবে আমি তাদেরকে ক্রধান্বিত করার জন্য বলছি যে মৌলবী নুরমাহমদই একমাত্র ব্যক্তিত্ব যিনি শেখ ওসামা রহম্লাকে তোরাবরার অবরোধ থেকে বের করে এনেছিলেন শহীদ কমান্ডার মোহলিম আবুলকুল্লাহের কথা পূর্বে বলে তিনি শেখ ওসম রহম্লাহকে জালালাবাদ থেকে এবং মৌলবী নুরমাহার কঠিন পর্ব শ্রেণী থেকে সহজস্থানে স্থানে বের করে নিয়ে এসেছিলেন এটা ছিল মৌলবী নুরমাহমদ রহমউল্লাহের পক্ষ থেকে মুজাহিদ্দিনদের ওপর অনেক বড় অনুগ্রহ যে তিনি তোরাপরার কঠিন পাহাড়ি এলাকা থেকে শেখ ওসাম রহমউ বের হওয়ার পথকে সহজ করে দিয়েছিলেন তোরাবরা থেকে বের হওয়ার সময় শেখ সাথীদেরকে কিভাবে বিনস্ত করেছেন সে বিষয় ইনশাল্লা সামনে আলোচনা করব সে সময় সারাদুনিয়ার চোখ তোরাবরার দিকে ছিল পুরো ক্রুসিডার জোট তোরাবরাকে ঘেরাও করে রেখেছিল তখন আমেরিকানরা বলেছিল আমরা যদি ওসামা বিন লাদেন এবং তার সাথীদের সাথে তোরাবরায় বিজয় অর্জন করতে পারি তাহলে আফগানিস্তানের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যুদ্ধও সমাপ্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে এবং তারই ক্ষমতায় এই ভাইদের মাধ্যমে শেখ ওসেমা রহমাহুল্ল ও সকল ভাইকে এই অপরাধ থেকে বের হতে সাহায্য করেছেন শেখের তোরাবরা থেকে বের হওয়ার ঘটনাটি অনেক দীর্ঘ পরে তা বলব ইনশাআল্লাহ কিন্তু তোরাবরায় শুধু মৌলভী নুরমাহই আমাদেরকে সাহায্য করেননি বরং সেখানে আরও অনেকেই আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের মধ্যে সেখানকার স্থানীয় লোকজনও ছিল মৌলবি নুরম আহমদ রহমউল্লাহ আমাদেরকে বলতেন একবার তিনি এবং তার সাথী ভাইয়েরা অস্ত্র ও গোলাবরুদ নিয়ে তোরাবরা পর্বতে উঠছিলেন এ সময় একজন বৃদ্ধা মহিলা তাদেরকে দেখে ফেলে বৃদ্ধা মহিলাটি ভেবেছিল মৌলভী নুরমাহমদ রহম্লা ও তার দল আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেদিকে যাচ্ছে তিনি বলেন এই ভেবে বৃদ্ধা মহিলাটি আমাদের তোমরা আরবদের সাথে করতে ধ্বংস হও তোমরা এই বলে বৃদ্ধাটি ক্রমাগত আমাদের মৃত্যু ধ্বংসের জন্য অভিশাপ দিয়ে যাচ্ছিল আর আমরা চুপচাপ তা শুনছিলাম মৌলভী নুরমাহমদ রহেমল আর বলতেন একবার একজন লোক তার কাছে এসে বলে আমি জানি আপনি আরব ভাইদের সঙ্গে দেখা করার জন্য তে ওঠেন আমার কাছে এই সুদানি চিনাবাদামের বস্তাটি ছাড়া আর কিছুই নেই আপনাকে অনুরোধ করছি আপনি মুজাহিদ ভাইদের জন্য আমার পক্ষ থেকে এই বস্তাটি তোরাবরাতে নিয়ে যান যেন পর্বতে তাদের অবস্থান করতে এটি একটি সাহায্যের উপলক্ষ হয় আরেকবার কাছে কাছে একটি মসজিদে জমার নামাজের সময় গ্রামের একজন লোক দাঁড়িয়ে মুনাফিক কার্যেই সরকারকে অভিসম্পাদ করতে শুরু করল লোকটি বলছিল নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তোমাদের ব্যাপারে ফয়সালা করবেন বিপদাপদ অচেরেই তোমাদেরকে পেয়ে বসবে তোমরা পাহাড়ি অবস্থানরত যাদের সঙ্গে যুদ্ধ করছ তারা সন্তান অনতি তোমরা তোমাদের পরিণতি দেখতে পাবে এ সময় আমাদের ঘটনা আছে যা হৃদয়কে না সাহায্য করেছিল এবং আশ্রয় দিয়েছিল একটি আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করেছিলাম সেখানে আশপাশের গ্রামগুলো থেকে বিভিন্ন গোত্রপতিরা শাহের কাছে ছুটে আসত এবং একটি স্বাক্ষরলিপি লিখে দিতে অনুরোধ করত, যাতে লেখা থাকবে যে যুদ্ধের সময় এই ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছে সে মুজাহিদেরকে সাহায্য করেছে এবং সে তার সেই সকল ভাইদের মধ্যে ছিল যাদেরকে তিনি বিশ্বাস করেছিলেন তারা আরও বলতো আমরা এই স্বাক্ষরলিপিটি সংরক্ষণ করব এই কারণে যে শেখ হোসেন আমাদের প্রশংসা করেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম এবং সাহায্য করেছিলাম এটা ছিল আফগানিদের এক অদ্ভুত বিষয় সেখানে এমন অনেক আনসারও ছিল যারা মুনাফিক সরকারের কাছ থেকে কঠোর হুমকির সম্মুখীন হতেন আপনাদেরকে হাদিদিন দিন মোহাম্মদের বলবো, বলব এলোকটি জিহাদের ময়দান থেকে পালিয়ে গিয়ে সম্ভবত সে সরকারের ডেপুটি ছিল তো জালাবাদাকে সাহায্য করত এমন কয়েকজনকে তোমরা যদি আরবদেরকে ত্যাগ না করো তবে আমেরিকানরা পঞ্চাশটি বিমান পাঠিয়ে তোমাদের গ্রামটিকে নিশ্চিহ্ন করে দিবে আর বাস্তবেই আমেরিকা সেই গ্রামে বিমান হামলা চালিয়েছিল এবং গ্রামটি ধ্বংস করে দিয়েছিল তার মা এবং একটি ছোট বাচ্চা ছাড়া তার পরিবারের প্রায় সবাইকেই শহীদ করে দেওয়া হয়েছিল সেই গ্রামের প্রায় পঞ্চাশ জন তাওহিদবাদী মাজরুম মুসলিমকে শহীদ করা হয়েছিল যাদের মধ্যে আঠারো জনই ছিল তার বাড়ির লোকজন আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন তাদেরকে রহমতের চাদরে ঢেকে নেন এত নির্যাতন সত্ত্বেও সেই আনসারি ভাইটি এবং অন্যান্য আনসারি ভাই আমাদেরকে ত্যাগ করেননি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সাহায্য করে যাচ্ছিলেন সেখানে আরও একটি গ্রামের লোকেরা আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল শেখ তাদের কাছ থেকে জিহাদের অঙ্গীকার নিয়েছিলেন তারা প্রতিজ্ঞা করে বলেছিল আমরা জানি এই যুদ্ধে খুব শীঘ্রই আমাদের গ্রামের ওপর প্রচণ্ড ধ্বংসলীলা চালানো হবে তাই আমরা আপনার কাছে এই ব্যাপারে অনুমতি প্রার্থনা করছি যে আমাদের লোকদেরকে গ্রাম থেকে নিরাপদ স্থানে নিয়ে যাব এবং আমরা এসে আপনার সাথে যুদ্ধ করবো শেখ অনুমতি দিয়ে বললেন আমি আমার তরফ থেকে প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করব যাতে তারা হিজরত করতে পারে আমরা তাদেরকে সত্যবাদী বিবেচনা করেছিলাম কারণ তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল বিনিময়ে তারা কিছুই চায়নি কিন্তু তারপরেই যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই দিনগুলোতে আমাদের পরিস্থিতি কেমন ছিল তা অবশ্যই বর্ণনা করা প্রয়োজন চারিদিকে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছিল আমেরিকা ও তার দালালরা অদ্ভুতভাবে গুজব ছড়াচ্ছিল তারা এভাবে প্রচারণা চালাতে লাগল যে আমেরিকা সব কিছুই দেখতে পায় তাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে ক্লাসিন কোপ লক্ষ্য করে আক্রমণ করলে সব গলে যায় এমনকি ঘরের ভেতরে কি রয়েছে তাও দেখতে পায় তখন তোরাপরার দৃশ্যটা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল আমি নিজেই তোরাবরা থেকে বেরিয়ে আসার পর দেখলাম এটা একটা ভয়ঙ্কর দৃশ্যে পরিণত হয়েছে সেই রাতে নিক্ষিপ্ত গোলা বারুদ আর রকেট লঞ্চারগুলোর অগ্নিশিখা পুরো এলাকাটিকে আলোকিত করে ফেলেছিল আলহামদুলিল্লাহ এমন কঠিন মুহূর্তেও আমরা তোরাবোরাতেই ছিলাম আল্লাহ তাল্লাহ আমাদের উপর প্রশান্তি নাজিল করেছেন কিন্তু বাইরে থেকে যারা এই দৃশ্য দেখছিল তারা তো ভাবছিল এটা তো মহাজির আরব ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবরে পরিণত হবে এমন কঠিন ভয় ও আতঙ্কের মুহূর্তেও এই সাধারণ অসহায় মানুষগুলো আমাদেরকে নিজেদের সর্বোচ্চ বিলীন করে সাহায্য করে যাচ্ছিল আগেও একবার বলেছিলাম যে আমরা সব প্রতিকূল পরিস্থিতিতে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা ও তাহিদের শিক্ষা লাভ করেছি বিভিন্ন পদবী ও সার্টিফিকেট ধারী সেসব পাগড়িপাড়া দাঁড়িওয়ালা লোক যারা তাউহিদের ওপর পাণ্ডুলিপি রচনা করেন এবং তাওহিদের দরস দিয়ে থাকেন তাদের উচিত আমাদের মতে এমন প্রতিষ্ঠানে এসে নতুন করে তাহিদের দরস গ্রহণ করা কেননা প্রকৃত পক্ষে তাদের সব তাউহিদ অসম্পূর্ণ উস্তেদ মোহাম্মদ ইয়াসুর রহম বলেন এমনও অনেক আলেম আছেন যারা এলমের ক্ষেত্রে ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু ইমানের ক্ষেত্রে এখনও মুনাফিকদের স্তরেই রয়ে গেছেন আল্লাহ তালা আমাদেরকে সব থেকে রক্ষা করুন আলহামদুলিল্লাহ আমরা এই সাধারণ অসহায় মানুষগুলোর মাঝে তাউহিদ এবং তাওয়কুলের প্রকৃত শিক্ষা দেখেছিলাম বিষয়টি পরিপূর্ণ স্পষ্ট এবং সবার জানা থাকার কথা যে এরা হচ্ছে কাফের যারা সর্বদাই ইসলামের শত্রু আর এরা হচ্ছে মুমিন মুসলিম যারা অপর মুসলিমের বন্ধু এই বিষয়টি তো ইসলামের সুরুজামানা থেকেই প্রচলিত হয়ে আসছে যে এরা হচ্ছে মুজাহিদ তাই আমি এদেরকে সাহায্য করব আর এরা হচ্ছে কাফের তাই এদের সাথে যুদ্ধ ছাড়া কোনো সহমর্মিতা প্রদর্শন করব না এই সৃষ্টিগত গুণাবলী নিয়েই সাধারণ মানুষগুলো আমাদের সঙ্গে কাজ করত আপনারা জানেন যে সাধারণ যুদ্ধ এবং গেরালা যুদ্ধের এই মারহালায় অর্থাৎ তীব্র আক্রমণ ও ভীতিকর পরিস্থিতিতে প্রাথমিক ধাক্কাটা অত্যন্ত ভয়ঙ্কর এমন কষ্ট ও সংঘর্ষের সময়ও সাধারণ মানুষগুলো আমাদেরকে সঙ্গ দিয়েছিল তাদের মধ্যে অধিকাংশই ছিল সাধারণ মানুষ অর্থাৎ খুব সম্ভব তারা শুধু ইবাদতের নিয়মাবলী এবং ইসলামের মৌলিক নীতিমালা ছাড়া আর কিছুই জানত না তাদের কোনো ডক্টরেট ডিগ্রী ছিল না ছিল না কোনো পদ যা তাদের ইমানকে কলুষিত করে এবং তাহিদের মাঝে ফাটল তৈরি করে অন্যান্য এলাকার মুজাহিদিনরা আমাদের সঙ্গে যোগাযোগ করতেন আর এই বলে আফসোস করতেন যে আমরাও আপনাদের কাছে আসতে চাই কিন্তু পারছি না আর একটি আশ্চর্যজনক ঘটনা হল নাইন হামলার পর আফগানিস্তান আক্রমণ শুরু হওয়ার পূর্বে যখন আমাদের ভাইরা তোরবার তাদের ঘাঁটি নির্মাণ করা শুরু করলেন তখন তারা নিজেদের জন্য কিছু প্রশাসনিক নীতিমালা নির্ধারণ করেছিলেন তারা ভাইদের জন্য জালালাবাদে একটি বাড়ির ব্যবস্থা করলেন এটিকে তাদের জন্য একটি উপঘাঁটিও বলা যেতে পারে সেখানে চিকিৎসা কেনাকাটা যোগাযোগ এবং মুজাহিদদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা ছিল মাঝে মাঝে ভাইরা এখানে ছুটিরও ব্যবস্থা করতেন এছাড়াও জালালাবাদে কেবল আরবদের জন্য একটি অতিথিশালা ছিল অতপর যখন মুনাফিকদের হাতে জালালাবাদের পতন হয় তখন ইমারাত ইসলামিয়ার মুজাহিদিনরা বেরিয়ে যান কারণ তারা সম্যক যুদ্ধ পরিহার করে গিরিলা যুদ্ধের পথ বেছে নেয় এবং শহর ত্যাগ করে পাহাড় ও গ্রামে ছড়িয়ে পড়েন এটি ছিল মুজাহিদের জন্য একটি সফল কৌশল যার মাধ্যমে তারা কৃষিটার জোটকে ধ্বংস করতে সক্ষম হন এবং আমেরিকাকে পরাজয় স্বীকার করতে এবং আফগানিস্তান থেকে বের হওয়ার পথ খুঁজতে বাধ্য করেন আল্লাহর নিকর প্রার্থনা করি তিনি যেন ইসলামী মারাহকে পুনরায় ফিরিয়ে দেন এবং আমিরুল মোমিনিন মোল্লা মাহমদ অমর যেন কান্দাহারের এমারা ভবনটিতে পুনরায় ফিরে আসতে পারেন আল্লাহর নিকট আরও প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে আমিরুল মোমিনিনের হাতে বায়াত নবায়ন করে সম্মানিত করেন আপনারা জানেন মুনাফিকরা জালালাবাদে প্রবেশ করে আরব মুজাহিদদেরকে খুঁজতে থাকে তাদেরকে আমেরিকার কাছে হস্তান্তর করার জন্য খুঁজতে খুঁজতে একদল সশস্ত্র মুনাফিক আরবদের জন্য নির্ধারিত সেই অতিথিশালায় প্রবেশ করে সেখানে দায়িত্বরত একজন প্রহরী ছিলেন যাকে আমরা ধার্মিক বলেই ধারণা করি মুনাফিক বাহিনী তার কাছে ঘরে প্রবেশের অনুমতি চাইলে সে বাধা দেয় কারণ ভেতরে একজন ভাই ছিলেন যিনি জালালাবাদের পতনের খবর তখনও জানতেন না মুনাফিকরা ভাবলো ঘরে ডুকে আরব মুজাহিদ কাউকে পেলে আমেরিকানদের হাতে সোবর্ত করা যাবে আল্লাহ তালা সেই প্রহরী ভাইকে উত্তম বিনিময় দান করুন প্রহরী ভাইটি তাদেরকে ঘরে ডুকতে না দিয়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তার ইচ্ছা ছিল তর্কের কারণে ভেতর অবস্থানরত ভাই পরিস্থিতি আঁচ করে যেন পালিয়ে যেতে পারেন অবশেষে ভাইটি তাই করলেন দেয়াল টপ কি কয়েকটি বাড়ি পার হয়ে গেলেন এভাবে তিনি একটি বাড়িতে গিয়ে পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত মুরগির খেঁচায় লুকিয়েছিলেন এই ঘটনার পর অন্যান্য ভাই তাকে জীবন্ত সহিত বলে ডাকতেন অবশেষে পরিস্থিতি শান্ত হওয়ার পর তিনি সেখান থেকে বেরিয়ে জালাবাদের রাস্তায় হাঁটতে থাকেন কারণ তিনি জানতেন না কোথায় যাবেন তিনি বলেন আমি একটি রাস্তা দিয়ে হাঁটতে থাকি আর মানুষ আমার দিকে তাকিয়ে রইল তাদের তাকিয়ে থাকা দেখে আমি বিস্মিত হচ্ছিলাম যে তারা কেন আমার দিকে এভাবে তাকিয়ে আছে কিছুক্ষণ পরেই তাদের বিষয়ের কারণ অনুভব করতে পারলাম কারণ সেই রাস্তাটি বন্ধ ছিল এবং তারা সবাই ওই মহল্লারই বাসিন্দা আর তাদের দৃষ্টিতে আমি একজন আগন্তুক ছিলাম তাই সকলেই আমার দিকে এইভাবে তাকিয়েছিল যে লোকটি কোথায় যাচ্ছে রাস্তা বন্ধ দেখে ভাইটি হতবাক হয়ে পড়ে তারপর সেখানকার একজন বাসিন্দা তাকে দেখে বলল এদিকে আসুন অতপর তাকে জিজ্ঞেস করল যে আপনি কোথায় যাচ্ছেন তিনি কোন এক বন্ধুর কাছে যাচ্ছেন বলে উত্তর দিলেন লোকটি তাকে নিয়ে তার বাড়িতে প্রবেশ করলেন এবং বললেন আমি জানি যে আপনি একজন আরব এবং আপনি এখান থেকে বের হওয়ার পথ খুঁজছেন এখন রাত্রিবেলা আর রাতের বেলায় আপনি বের হতে পারবেন না বরং সকাল পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ইংশা আল্লাহ যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ আপনার কিচ্ছু হবে না আর যদি মারা যাই তাহলে আল্লাহ আপনার দেখাশোনা করবেন এ আচরণে মুগ্ধ হয়ে ভাইটি তার জন্য দোয়া করলেন অতবার বললেন আমি দেখলাম যে তার ছেলে তালেবানদের প্রতিষ্ঠিত একটি দিনী মাদ্রাসায় পড়ে তো তাকে দেখে আমি বললাম সুবাহান আল্লাহ এটা তালেবানদেরই কাজের বরকত আল্লাহ আমাকে তালেবানদের বরকতে উপকৃত করেছেন ভাইটি তার সাথে সকাল পর্যন্ত অবস্থান করলেন অথবা সকালে লোকটি তাকে একটি রাস্তা দেখিয়ে বলল আপনি এই পথে যেতে থাকুন তাহলে তোরা গিয়ে উঠতে পারবেন ভাইটির দোকান থেকে কিছু জিনিস ক্রয় করার প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি দোকানে যান দোকানদার ভাইটিকে আরব বুঝতে পেরে তার দিকে তাকিয়ে রইল অতবার কেনাকাটা শেষে ভাইটি যাওয়ার সময় সে পেছন থেকে তার দিকে তাকিয়ে দেখছিল যে এই আরব লোকটি যাচ্ছে কোথায় তিনি বলেন তখন আমি ভুল পথে যাচ্ছিলাম আমাকে ডেকে বললেন আপনার পথ এদিকে আজ এখানেই সমাপ্ত করলাম